মানবতার সমাধান بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم قل ان كان اباؤكم وابناؤكم واخوانكم وازواجكم وعشيرتكم واموال انقترفتموها وتجاره تخشون كسادها আজকে আমার আলোচনা রসুল্লাহ ভালোবাসা সম্পর্কে রসুল্লাহ আলিহ্লাম মানব জাতির মধ্যে পাকের সবচাইতে শ্রেষ্ঠ মানুষ আল্লাহ ফাকর্বুল আলমিন তাকে সমস্ত সৃষ্টি সেরা করে সৃষ্টি করেছেন রসুল্লাহ সাল্লি সালাম সমস্ত আম্বিয়াদের সেরোমণি আল্লাহ ফাকরবুল্লা আলমিন রসোল্লাহ সাল্লাহ সাল্লামকে মেরাজে নিয়ে গিয়ে সমস্ত আম্বিয়া এবং রসুলগণকে একত্রিত করে বাইতুল মকাদ্দসে তাকে ইমাম বানিয়েছেন আম্বিয়া ম রসুলগণের তিনি ইমামুল আম্বিয়া রসুল আল্লাহ সালি আসাল্লামকে সারা বিশ্বের সমস্ত জীবের জন্য আল আমিন বিশ্বজাহানের জন্য সারা বিশ্বে যা কিছু আছে যে কেউ আছে সমস্তের জন্য তাকে রহমত স্বরূপ করুণা স্বরূপ করা হয়েছে রসুল করা হয়েছে মানুষ এবং জেনের জন্য তিনি যেমন মানব জাতির জন্য প্রেরিত হয়েছেন কোনো একটি জাতির জন্য না শুধু আরবদের জন্য নয় বরং সারা বিশ্বের সমস্ত মানুষকে হৃদায়তের জন্য তিনি প্রেরিত হয়েছেন তেমনি জিন জাতির জন্য তিনি প্রেরিত হয়েছেন আল্লাহ ফাকরুল আলামিন সমস্ত মানব জাতির হেদায়তের জন্য তাকে হে নবী আপনাকে সমস্ত মানুষের জন্য আমি প্রেরণ করেছি বা সিরা ওয়ানা সুসংবাদদাতা করে এবং সতর্ককারী করে সুতরাং সাল্লামের আমাদের উপর বড় এহসান রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিনের অনুগ্রহের পরে আল্লাহ পাক রব্বুল আলমিনের এহসানের পরে আল্লাহ আল্লাহাক রব্বুল আলমিনের রহমত দয়ার পরে পি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আমাদের ওপর অনুগ্রহ রয়েছে এহসান রয়েছে অবদান রয়েছে সুতরাং তাকে ভালোবাসা প্রত্যেক মানুষের পক্ষ থেকে হওয়া উচিত প্রত্যেক মানুষের জন্য আবশ্যক যে রসুল্লাহ সাল্লা সাল্লামকে ভালোবাসবে আল্লাহ রসুলসাল্লামকে কেউ যদি ভালো না বসে তাহলে তার আল্লাহ পাক রবুল্লাহ ক্ষমা করবেন না রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন যে আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের সাথে কেউ যদি শত্রুতা রাখে আল্লাহ আল্লাপাকের বিরুদ্ধে যদি কেউ বলে তাহলে আল্লাহ পাক রবুল্লা আলমিনের হক সুতরাং আল্লাহ তাকে মাফও করে দিতে পারেন দুনিয়াতে পৃথিবীতে আল্লাহ ছেড়েও দিতে পারেন পরকালে আল্লাপাক ধরবেন আল্লাহ পাকরব্বুল আলমিনের নাম হচ্ছে সাবুর ধৈর্যশীল আল্লাহ পাক হালিম শহিসু আল্লাহ পাকরব্বুল আলমিন তাকে ছেড়ে দেবেন হয়তো ধরবেন পরকালে ধরবেন কিন্তু রাসুল উল্লাহ সাইসলামের সাথে কেউ যদি শত্রুতা পোষণ করে রাসুল্লা সাল্লামের সাথে যদি কেউ বিদ্বেষ রাখে রাসুল্লাহ সাল সাল্লামকে কেউ যদি গালি দেয় রাসুল উল্লাহ সাল্লামের কেউ যদি ব্যঙ্গচিত্র তৈরি করে ঠাট্টা বিদ্রুপ করে তাঁর সাথে তাহলে আল্লাহ পাক তাকে দুনিয়াতেও ছেড়ে দেবেন না শাস্তি দেবেন সুতরাং প্রত্যেক মানুষের জন্য আবশ্যক হচ্ছে পীরানবী সাল্লাহ আলি সাল্লামকে অন্তরের অন্তর থেকে ভালোবাসা আল্লাহ ফাকরাবুল আলমিন কোরআন করিমের সোয়ায়ত আবার আয়াত নম্বর চব্বিশে এর সাদ করেছেন যে তোমরা যদি পৃথিবীর অন্য কাউকে বা অন্য কিছুকে আল্লাহ এবং রসুলের ভালোবাসার ওপর প্রাধান্য দাও তাহলে তোমরা আল্লাহর শাস্তির আজাবের প্রতীক্ষা করো আয়াতটি বড় লম্বা রয়েছে আমি সংক্ষেপেও তার অনুবাদ পেশ করছি আল্লাহ পাক বলছেন যদি তোমাদের ভাই বোনরা আজুয়া যকুম তোমাদের বিবি বা স্বামী মহিলাদের স্বামী পুরুষদের বিবি ও আজুয়া তোমাদের স্বামী অথবা স্ত্রী ও আশিরা তোমাদের বংশধর তোমাদের আত্মীয় স্বজন এবং তোমাদের ব্যবসা বাণিজ্য আজকে মানুষের কত রকমের ব্যবসা বাণিজ্য রয়েছে আর কত টাকা তাতে ইনভেস্ট করে রেখেছে এ ব্যবসা বাণিজ্য যার যাতে তোমরা লস খেয়ে যাওয়ার ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার ব্যবসা কমে যাওয়ার ঘর বাড়ি অট্টালিকা বাসস্থান যা তোমরা খুব পছন্দ করো ভালোবাসো নিজের বাড়ি গাড়ি কেনা ভালোবাসে আল্লাহ ওয়ারাসুল এই আটটি বিষয় আল্লাহ উল্লেখ করেছেন এই আটটি বিষয় মানুষের साथ जड़ित लोभ भलोबसा मोहर मोहब्बत चाहते बसबाशार पत्रारब्बासु आल्लाठोर बाणी उच्चारण करो इंतजार करो तुम्हारा আল্লা ফরাবুল তার আদেশ নিয়ে আসবেন অর্থাৎ তোমাদের উপর এসে যাবে এর অপেক্ষা করো তাহলে আল্লাহ ফকরাবুল্লা আলমিন সতর্ক করেছেন যে সাবধান এমন না হয় যে আল্লাহ এবং তার সরের ভালোবাসার উপর দুনিয়ার কোনো কিছুকে তোমরা বেশি ভালোবেসে ফেলেছ প্রাধান্য দিয়ে দিচ্ছ অগ্রাধিকার দিয়ে এমনটা যেন না হয় আল্লাহ কৌমাল ফাঁক এবং জেনে রাখো আল্লাহর আল্লাহ সঠিক পদ দেখাবেন না করবেন না যারা আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসার উপর অন্য কিছুকে প্রাধান্য দেবে অন্য কারো ভালোবাসাকে অগ্রাধিকার দেবে তাদেরকে ফাশেক বলে বিরুদ্ধাচরণকারী বলে নাফারমান বলে আল্লাহাক আখ্যায়িত করেছেন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসা প্রত্যেক মুসলিম হবে ইসলামের দাবি করবে ফরজ যদি এই ফরজ আদায় না করে অন্তর থেকে তাহলে তার ইমান ইসলাম থাকবে না এই নবী করিম এই ভালোবাসার শক্তভাবে তাগিদ করেছেন সেই মুসলিমের রেবায়িত রয়েছে সত্যিকার অর্থে মমিন মুসলিম হতে পারবেনা হাত্তা আকোন আহাবা এলেই হে যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে অত্যন্ত প্রিয় না হয়ে যাব। মিওয়ালে দেহি তার মাতা তার চাইতেও বেশি প্রিয় না হয়ে যাব। বা ওয়ালা দেহি তার ছেলেমেয়ের চাইতে বেশি প্রিয় না হয়ে যাবো আজমাইন এবং সমস্ত মানুষের চাইতে বেশি প্রিয় তার কাছে না হয়ে যাব। তার স্ত্রী স্বামী সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের চাইতে বেশি যতক্ষণ আমি প্রিয় না হইতে পারব ততক্ষণ পর্যন্ত সত্যিকার অর্থে কোনো ব্যক্তি মমিন হইতে পারবে না সহি মুসলিমের হাদিসে আর একটু বাড়তি রয়েছে ওয়া মা লেহি এবং নিজের ধন সম্পদ চাইতে বেশি যতক্ষণ পর্যন্ত রসল আসসাল্লামকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না এই হাদিস আনাস রাজি আল্লাহ তা নবর্ণনা করছেন এবং বলছেন যে এ হাদিস শোনার পরে এত খুশি হইলাম যে ইসলাম কবুল করার পরে এত বেশি আর খুশি হইনি কারণ বলছেন ফাইননি ওয়াহিবুল্লাহ ওয় রসুল কারণ আমি আল্লাহকে ভালোবাসি আমি আল্লাহ রসুলকে ভালোবাসি যদিও আমি অন্যদের মতো বেশি আমল করতে পারিনি কিন্তু আল্লাহ এবং রসুলকে ভালোবাসি সুতরাং এটি হচ্ছে আমার ইমানের প্রয়োজন পরে এত খুশি হয়েছিলেন যে মানুষ যাকে ভালোবাসবে তার সাথে হবে কেমন দিনে তাহলে আমি সবচেয়ে বেশি ভালোবাসি রসুল্লাহ সাল্লি সাল্লামকে সুতরাং রসুল্লাহ সাল্লা संसर्ग अवश्य पा रसुल्लाफा रसूल सहबाई के रामदे के भारे से रसूल्लाम के भारतिक दान करें एक बिति दिए आज फिर आसयर दिखे आल्लाफक जान के नेकामले तौफिक दान करें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 What it's all about, why we're here, and so much more. To get answers to your queries, let's see, this is my talk. Today, 16-year-old, you're the only one who is here. You're the only one who is here in Bangladesh. You're the ज कर मुखर पवित्रतार्ध्यम आल्लाम म क्यों भलबा कठोर शासा कड़ानी बना রাসোরামকে ভালোবাসলে তার উত্তম ফল রয়েছে রাসোর সাল্লামকে ভালোবাসলে তার অনেক ফল রয়েছে ইহকালে পরকালে তার মধ্যে একটি ফল আপনি পাবেন যে আপনার যে ইমান রয়েছে ইমানের আপনি স্বাদ পাবেন ইমানের স্বাদ সকলে পাই না অসংখ্য মুসলিম রয়েছে পৃথিবীতে কিন্তু অল্প সংখ্যক মানুষ হয়তো অল্প সংখ্যক মুসলিম হয়তো शाद रुए रुए इमान सद पे थकेमान मजा पे थके बैशि तीन गुण रही फी जार मध्य बेहिन हलाावलीमान से व्यक्ति तीन टी गुण कारण आसाधन ग्रहण कर तीन टी गुण ना थे इमान सद पाना মানুষ যখন রোগাক্রান্ত হয়ে যায় তখন ভালো কিছু খেলেও স্বাদ পাই না ভালো কিছু খাচ্ছে কিন্তু স্বাদ পাচ্ছে না অসুস্থ অবস্থায় জ্বরের অবস্থায় ঠিকই তেমনই এই গুণগুলি না থাকলে স্বাদ পাই না প্রথম গুণ হচ্ছে আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলিহাল্লাম দুনিয়াতে যত কিছু রয়েছে সমস্ত কিছুর চাইতে বেশি ভালোবাসার পাত্র হয়ে যাবে এই গুণ যদি থাকে তাহলে তাতে ইমানের স্বাদ পাবে আল্লাহ এবং রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসে এবং সবচেয়ে বেশি ভালোবেসে তারপর আল্লাহ পাকবুলের প্রতি ইমাননি আসে এবং এর প্রতি আমল করে সুতরাং রাসুল উল্লাহ সাল্লামের আদর্শ মোতা জীবনযাপন করে তাহলে ইমানের স্বাদ পাবে তাহলে আমলের স্বাদ পাবে তাহলে নামাজের স্বাদ পাবে তাহলে এবাদত বন্দগীর স্বাদ পাবে এই একটি উপকারিতা আমি আমার কথাকে সংক্ষেপ করে দেওয়ার জন্য এই হাদিসের এতটুকু উল্লেখ করলাম আর যদি রসুল্লাহ সাল্লি সাল্লামকে ভালোবাসে তাহলে রসুল্লাহ সাল্লামের সাথে কাল কিয়ামতে থাকবে তাবরানি তা হাদিস রয়েছে এবং হাদিসটি হাসান এক সাহাবি বলছেন ইয়ার রসুল আল্লাহ আপনার কাছে যখন আসি তখন মনটি ঠান্ডা হয়ে যায় আর যখন বাড়ির দিকে যাই তখন আমি পরেশান হয়ে যাই আবার চিন্তা করি যে আপনি রসুল্লাহ সাল্লাহ দুনিয়াতে আপনার সামনে আছি দেখে নিছি মনটা আমার ঠান্ডা হয়ে যাচ্ছে নয়ন আমার জুড়িয়ে যাচ্ছে কিন্তু যখন আপনি জান্নাতে চলে যাবেন আর জান্নাতের উচ্চ স্তরে আলাহ ইলিনে আপনি উঠে যাবেন আর আমি কোথায় সাধারণ মানুষ থেকে যাব অমাইয়তী ইল্লাহ ওয়র রসুল যে ব্যক্তি আল্লাহকে মানবে এবং রসুলকে মানবে যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে এবং রসুলের আনুগত্য করবে আল্লাহ পাক যেমন তার আনুগত্য করতে বলেছেন তার কথা মানতে বলেছেন তেমনি রসুল উল্লাহাল্লামের কথা কর্ম মেনে চলতে বলেছেন আল্লাহা বলছেন ফাউলাইন আন আমিম তারা ওই লোকদের সাথে থাকবে ওই ব্যক্তিদের সাথে থাকবে যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন যাদেরকে এনাম করেছেন তারা কারা মিনান্ন ই নবী রসুলগণ তাহলে আল্লাহ এবং রসুল আনুগত্য করলে নবীগণের সাথে থাকবে রসুলগণের সাথে থাকবে অসিদ্দিক যারা অতি সত্যবাদী সিদ্দিক তাদের সাথে থাকবে অসহাদা এবং শহীদগণের সাথে থাকবে অসীন এবং আল্লাহর যারা বান্দা আল্লাহ বলি আল্লাহবন্দী ফরোজ নফল এবাদতবন্দী সুন্দর করেছে তাদের সাথে থাকবে ওয়াসনা উলাইকার এবং এই সংসর্গ কতই না সুন্দর হবে নবী করিম সাল্লিউসাল্লামের আরেক সাহাবি সহি মুসলিমের রেওয়ায়ত রয়েছে যুবক সাহাবি রবি কাব আল আসলামী রাজিয়া আল্লাহ তালানহ নবী করিম সাহা সাল্লামের খেদমত করতেন সেবা করতেন একদিন রসুল্লাহ সালাহ সাল্লাম আমাকে বললেন যে সাল্নিয়া রাবিয়া হে রাবিয়া আমার কাছে কিছু চাও রসুল্লাহ উদ্দেশ্য ছিল যে রাবিয়া যুবক ছেলে আর আমার সেবা করে খেদমত করে সুতরাং এ যদি টাকা পয়সা চায় কিছু ধন সম্পদ চায় কিছু আর্থিক সাহায্য সহযোগিতা চায় তাহলে একে আমি কিছু বকশিস দেব কিছু আমি দেব একে উপহার এ উদ্দেশ্যে বললেন তিনি যুবক ছেলে কিন্তু তার চিন্তাধারা কত উঁচু তার আকাঙ্ক্ষা কত সৎ আকাঙ্ক্ষা তার লক্ষ্য উদ্দেশ্য কত মহৎ লক্ষ্য উদ্দেশ্য চিন্তা করতে পারা যায় আজকের যুগে যে একজন যুবক ছেলে কথা বলবে হয়তো বড়ো অঙ্কের টাকা পয়সা চেয়ে ফেলতো অথবা একটা ভালো উঁট চেয়ে ফেলতো ভালো একটা সওয়ারি যানবাহন চেয়ে ফেলত ভালো একটা ঘোড়া চেয়ে ফেলত কিন্তু না এই যুবক ছেলে সাহাবি বললেন যে মরা ফাঁকা তাকা ফিল জানা হে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আপনার সাথে জান্নাতে আমি একসাথে থাকতে চাই জান্নাতে যেন আপনার সাথে থাকার সুযোগ হয় এইটুকু আমি আপনার কাছ থেকে করিম সাল্লাহ বলেন আওয়া গাই রাজা আলিক এছাড়া কি আর কিছু চাও আরো কিছু চাও ঠিক আছে ওটাও আছে কিন্তু আরো কিছু চাও বলছেন হোয়া যাকা বা আমি এইটুকু চাই আর কিছু চাই না আর কিছু চাই না ধন সম্পদ চাই না অর্থ চাই না আমি চাই আপনার সাথে জান্নাতে থাকতে রাসুল্লাহ সাল্লাই সৈয়দুল সালীম যিনি সাফাহ করবেন যার হাতে হাউজে কসারের পানি হবে যিনি হাউজে কসারের পানি বন্টন করবেন যিনি বৃহৎ সাফাত করবেন সমস্ত মানুষের জন্য কে আমতের দিনে তিনিও বলছেন না এই কথা যে তোমাকে সাথে নিয়ে নিলাম চলো তোমাকে ছেড়ে যাবো না বলছেন যে দেখো তোমাকে সাথে নেব। কিন্তু আমার একটু সাহায্য করো এই ক্ষেত্রে আমার সাথে তুমি সহযোগিতা করো এই ক্ষেত্রে নামাজ পড়া কারণ শরীয়তে শুধু শুধু সেচদা করা তেলাওতের সেচদা ছাড়া শুক্রের সেচদা ছাড়া এমন কোন শেষদা নেই যদি কোনো খুশির সংবাদ আসে তাহলে সুক্রিয়া শেষ দা করবেন আপনি আর যদি তেলাওত করেন আর শেষদায় তেলাওতে পৌঁছেন তাহলে শেষদা করবেন যেখানে শেষদার কথা বলা হয়েছে কোরানে কারিমে যেখানেই শেষদার কথা বলা হয়েছে নবী হাদিসে সেখানে শেষদা মানে নামাজের মধ্যেকার কার শেষদা নামাজে শেষদা করবে সুতরাং বেশি বেশি শেষদা কর অর্থাৎ বেশি বেশি তুমি নফল নামাজ পড়ে ফরজ তো পড়বেই কিন্তু নফল নামাজ পড়ে আমার সাহায্য করো তাহলে জান্নাতে থাকতে হবে রসুল্লাহ সাহাবাইকে আমরা ভালোবেসেছেন তার ফল হিসাবে রসুরুল্লাহ নিশ্চয়তা দিয়েছেন যে জান্নাতে আমার সাথে থাকবে যদি ভালোবাসো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে ভালো বাসার লক্ষণ কিছু রয়েছে রসুল্লাহমকে ভালোবাসার লক্ষণ হচ্ছে যে রসুল্লাহ প্রতি বিশ্বাস করতে হবে রাসোরমা যা নিয়ে এসেছেন যা কিছু বলেছেন বিশ্বাস করতে হবে তিনি যা কিছু বলেছেন আল্লাহর পক্ষ থেকে বলেছেন বিশ্বাস করতে হবে সে দৃশ্যের কথা হোক আর অদৃশ্যের কথা হোক তা আমরা দেখতে পাই আর গাইবের কথা অদৃশ্যের কথা হোক তিনি অনেক গাইবের কথা আমাদেরকে বলেছেন সেগুলি বিশ্বাস করতে হবে তিনি বলেছেন অমোক অমুক কাজে উজো নষ্ট হয়ে যায় এই যুক্তি জিজ্ঞাসা করলে হবে না কেন তা হয় বিশ্বাস করতে হবে নবী করিমসাল্লাম থেকে যা বিশুদ্ধ সূত্রে শহীদ সনদে প্রমাণিত তা বিশ্বাস করতে হবে তীর ধানের পরে তার নিয়ে আসা দিনের খেদমতের জন্য নিজের নিজের মালকে উৎসর্গ করে দিতে হবে কোরবানি করে দিতে হবে রাসুল উল্লাহামের ভালোবাসার ক্ষণ সাহাবাইকে আমরা প্রমাণ করে দিয়েছেন নিজের নিয়ে আসা দিনের জন্য নবী সাল্লামের ভালোবাসায় সবকিছু উৎসর্গ করেছে এরকম প্রত্যেক সাহাবি মহাজরিন আনসার রাজি আল্লাহন তারা সুতরাং তোমরা আর্থিক সাহায্য করো আবর সিদ্দিকার জিয়া সমস্ত ধন সম্পান যা কিছু বাড়িতে ছিল নিয়ে এসে হাজির করে দিলেন জিজ্ঞাসা করলেন রসুল্লাহ সে মা তার রাখতালে হালেখা তোমার পরিবারের জন্য কি ছেড়ে আসলে বলেন সামনে হাজির করলেন এই ছিল নবীমের ভালোবাসার প্রমাণ যে তারা জান মাল সবকিছুর কোরবানি করতে কোন রকমের দ্বিধাদ্বন্দ্ব করেননি এইভাবে নবী করিম জন্য সাহাবাইকে আমরা सीरा सम्पर्कित करते नबी सल्लम बोग्राफी पढ़ाते जन्म वृत्त नबी सल्लामर सारा जीवन सम्पर्दर्शे आदर्शित है মামলাত্রহ করে নবী সালামের আচার আচরণ আখলা গ্রহণ করে আল্লাহাক রসুল্লাহ সাল্লামকে অন্তর থেকে আমাদের ভালোবাসার তৌফিক দান করেন এবং তার হক আদায় করার জন্য তৌফিক দান করেন আমিনা মোহাম্মদ আজমাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম আমি আমাদের এই ধরপির আসল সৌন্দর্য উন্নদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামীর বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এস ও মধান আছে যে হেতু আমি কোনো আলিম নই তাই আমি বেঁচে নেছি পিএসটিভি কে একটি আন্তর জাতি খেতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটি টেলিভিশন চ্যানেল কে কি জায়গা দেয়া যাবে হ্যাঁ শوتي Jodie এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল পিএসটিভি নাই চ্যানেল ওই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 আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোট আটচল্লিশ চার এক নয় দুই শর্ট কোড তিন শূন্য শূন্য শূন্য আট তিন সোয়েব বিআইসি কোড আই বিও টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিনেট সেই তো একজন আদর্শ মুসলিম যে তার সত্তাকে আল্লাহর জন্য একনিষ্ঠ সৎকর্ম পরায়ণ হয়ে অনুগত করল তাই একজন আদর্শ মুসলিম হতে হলে বাংলায় দেখুন আমার আলোচনা একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জন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 कुरानब्दुर रहमान मदानी आसन कुरान दिए जीवन गड़ी प्रति रविवार और मंगलवार सन्ध्या साढ़े पांच टन समचार सकाल छंगे पीस टी बांगल